কাব ইবনু মালিক রাজিল্লাহতালাহুতে বর্ণিত যে এক নারী পাথরের সাহজে একটি বকরি জবেহ করেছিল এব্যাপারে নাবী সাল্লাহ আলাহিসাল্সাল্লামকে জিজ্ঞেস করা হলে তিনি সেটি খাওয়া নির্দেশ দেন লায়স রহমতুল্লা নাফি নাফির রহমতুল্লাহি সূত্রে তিনি এক আনসারকে নাবী সাল্লাহু আলসালাম থেকে আবদুল্লাহ সম্পর্কে বলতে শুনেছেন যে কাব রাজিল্লাহ তো আল্লাহ এর একটি দাসী পরবর্তী অংশ উক্ত হাদিসের মতোই